استغفر الله وانا استغفره وانا اعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وحبيبنا وشفيعنا وعولانا ومولانا محمدًا عبده ورسوله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 اللهم بارك على محمد وعلى آل কম ইবি বহিম مجيد মজিদ আম فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يفش الكزب সম্মানিত মুরব্বা নাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান বাইরা মোবারক মাস মাহের রমজান মোবারক জাগা বিগান বাইতুল্লাহ শরীফ दूरे रखी मेहरबानी शरीक हमारी से महबूद माओलार दरबारे কিবা আশরাফুলা সৈয়দুল মুরসালিন শফি উল মুজনে রহমতুল ইমাম উন্নীন মোহাম্মদ মুস্তফা সালিমের দরবারে लाखो पेश दुरे दुरी था कि जानें। बंदर कम हलो चेस्टा कसलदायक बनानो आल्लाक आल्लाकेारो असुख टाइफेड जल দিল খারাপ আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন করার তৌফিক দিলেন কোরআন বলার এবং শোনার সুযোগ করে দিলেন আমরা আল্লাহ আল্লাহকে দরবারে পুনরায় আবার কারি মতো শুকর জানাই আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয়ে দেওয়া হলো আল্লাহ ফাঁকের নবী সাল্লা সাহাবাই কারাম নবীর সাথীদের মর্যাদা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে মহব্বত থাকলে ইমান থাকে আর যাদের মহব্বত না থাকলে ইমান থাকে না খুব গুরুত্বপূর্ণ বিষয় নামাজ করলেও হবে না রোজা রাখলেও হবে না হজ জকাত করলেও কিছু কবুল হবে না যদি সাহাবাহিক রামদেরকে মোহ্বত সম্মান ইজ্জত ভক্তি শ্রদ্ধা দেখানো না হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রশংসা করেছেন পাক প্রশংসা করেছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা কোন রাইটারে প্রশংসা করতে হবে না কোন জ্ঞানী গুণী কোন বাসাবিদ এবং কোন চিন্তাবিদ কোন বড় বক্তা প্রী করে এতে কোন কিছু ওদের ক্ষতি হবে কথা বুঝেন নাই কোন সাহবাই কারামের প্রশংসা করছেন আল্লাপাক তার কারো প্রশংসা দরকার নাই আমরা গুণাগর হব দু যাব আমাদের ক্ষতি প্রশংসা যারা করা দরকার ওনারা করে দিছেন সেগুলি আমরা বিশ্বাস করব, আমরা আলোচনা করব আমরা শুনবো আমাদের কথা নবীর প্রশংসা আমরা করলে নবীর কোনো মর্যাদা পারে না বদনামী করলে আমাদের ক্ষতি আমরা দুজনে যাব। নবীর প্রশংসা আল্লাপা করে দিছেন আর তো লাগে না পৃথিবীর মালিক যিনি উনি নবীর প্রশংসা করে দিছেন তো আমরা দুরশরী পড়লে আমাদের লাভ হবে নবীর সম্মানের কথা বললে আমাদের লাভ হবে নবীল ইসলামের তাজিমের কথা বললে আমাদের লাভ হবে আমাদের নবীর মোহাম্মদ চশমে মুস্তফা বস মোহাম্মদ হামেদে হাম দে জন্য আল্লাহাক বস আমরা এতটুকু বলতে পারবো জাল্লাফাক আমরা আপনার থেকে নবীকে চাই ও নবী আমরা আপনার মালিক আর একজন মালিকের বন্ধু আমরা সাহবাহিক রামের প্রশংসা করবো এটা আমাদের লাভ না করলে আমাদের ক্ষতি আমি যে আয়াত আল্লাহ সেখানে আমার নবীর সাহাবিরা এরা তাদের আশা কেউ পূরণ করি ফেলেছে আর কেউ আশা পূরণ করার মধ্যে আছে তারা আশার থেকে তারা দূরে নাই। কেউ কেউ যাইয়া শহীদ শহীদ হয়ে গেছে আর হওয়ার আশা আছে আর আমরা এমনও ব্যক্তি আছি আমরা জেহাদের কথা শুনলে আমাদের চেহারা মলিন হয় আমরা জেহাদি জেহাদ করে জেহাদিকে সন্ত্রাসী বলি জেহাদকে আমরা এইভাবে সন্ত্রাস বলি আল্লাহ আল্লাহাক বলেন আমার নবীর সাহাবিরা জেহাদে কেউ শহীদ হইয়া আশা পূরণ করি আর কেউ শহীদ হওয়ার আশা এখনো আছে কিন্তু তারা আশা কোন পরিবর্তন করে নাই প্রশংসা করলেন কে আল্লাহাক আল্লাহাক বলেন কোরআন শরীফের আয়াত আল্লাহ ফাক বলেন নবির সাহাবাহী না প্রশংসা আল্লাহ বলেন মক্কাবাসী এরা হলো মহাজের এরা মদিনায় দাঁড়ছে মদিনাবাসী এরা হলো সাহায্য করছে বাড়ি দিয়া গদ দিয়া সম্পদ দিয়া জাগা জমিন দিয়ে হলো আনসার যারা মহাজের যারা আনসার পরিষ্কার নাম মহাজের অল আনসার আমি আল্লাহ সবাই হয়ে গেছি এখন যদি কোন রাইটার যদি ওরা যদি এই জ্ঞানী ও কি রাজি না হয় সাহাবাই নামের উপরে এতে বুড়ি আঙ্গুল দেখাইতে হবে তুমি রাজি হইলো কি রাজি না হইলো কি বুড়িয়া আঙ্গুল বুঝেন না বড় আঙ্গুল আসলে বরিয় আঙ্গুল মানে বড় আঙ্গুল ঠিক হয় নাই তারপর ওদেরকে দেখা যারা সমালোচনা করে যারা মনে করে যারা ওদেরকে দেখা সি কথা বুঝেন নাই আল্লাহ পরিষ্কার করি বলে দিচ্ছেন আল্লাহ ফাঁক আরেকাইতে বলছেন আল্লাপাকের উপরে পুরা রাজি না হইলে কোনমানদার হইতে পারবে না আর আল্লাহ কোন ব্যক্তির উপর রাজি না হইলে আল্লাহাক তাকে জান্না দিবেন না আসল হলো রেজামন্দি আসল হলো কি রাজা মন্দির সন্তুষ্ট হওয়া বহু সময় আল্লাপা কাহর কে খাওয়া মোশের খাওয়া বেদিনের খাওয়া আল্লাপা কি এদের উপর রাজি আছে বলেন না রাজি আছে নাই সৃষ্টি হিসাবে খাওয়া আল্লাহাক রাজি আছেন মুসলমানদের উপরে ইমানদারদের উপরে আল্লাহ আল্লাহ কোন অভাবে নাই সব তো পাইছি যা দেখা দরকার সব পাইছি যা খাওয়া দরকার সব পাইছি যা পান করা দরকার সব পাইছি কিছু দরকার নাই তো আল্লাহাক একটা আছে আমি তো এগুলা দিছি আমি যে তোমাদের উপর রাজি আছি বহু সময় তো না জায়গা দিল রাজি নাই বইয়ে জায়গা দিছে আমি তোমাদেরকে আমার ঘরে জায়গা দিছি হয়তো আমি রাজি নাও থাকতে পারি তো আমি বলে দিলাম আজকে হইতে আমি চিরকালের জন্য তোমাদের উপর রাজি তা বলেন আমি সাহাবাহিক আমি আল্লাহবাক সব সাহাবি একজন দুজন আল্লাহ এভাবে রেজা জন্য দোয়া করতে হয় আদি আছে সকাল সন্ধ্যা এই দোয়াটা যে ব্যক্তি ফরবে তিনবার আল্লাহ ফাক ওনার উপর রাজি হয়ে আমি আল্লাহ পাক আই আল্লাহ পাক আপনি জামার রব এই কথার উপর আমি পুরাপুরাজি হয়ে গেলাম হজরত সাল্লা কথার উপর আমি পুরাপুরাজি হয়ে গেলাম কোন নীতির উপর আমি রাজি নয় ইসলাম আমার নীতি এই কথার উপর আমি রাজি হয়ে গেলাম তো আল্লাহ বলে তুমি যখন আমার উপর রাজি আমার নবীর উপর রাজি আমার ইসলাম নীতির উপর রাজি তো আমি আল্লাহ তোমার উপর রাজি এবং আমরা এখানে বলতে পারি আমরা আশা করি যে আল্লাহাক আমাদের উপর রাজি আছেন না হয়তো আল্লাহাক আসার তৌফিক দিতেন না আবার এখানে আল্লাহ নবীর আল্লাহফাক আমাদের উপর কি আছেন রাজি আছেন তো আল্লাহফাক বলে দিচ্ছেন আমি সব সাহাবাইকার আমার উপরে রাজি আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ আবাক নিচে বলছেন আল্লাহ আবাক বলেন কোরআন শরীফের আয়াত্ম আলাল কুফার Ruh-ha-ma-hu ba'ynahum Tara hum ruk-ka'an Sujjadan yabtahunah Fad-zulam min Allahi wa ridhwana Si'ma hum fee bujuuhihim Min nasari assujud Zalika masaluhum fi theuraat Wa masaluhum fi ইয়াদি দিবেন ভুল হওয়াটা স্বাভাবিক আল্লাহ বলেন আপনারা বুঝবেন মোহাম্মদ রসুল মোহাম্মদ আল্লাহ নিজে বলেন উনি আমার রসুল আমি পাঠাইছি আমি প্রেরণ করেছি করতে হবে না আপনি মানুষকে ফরাইবেন আপনি শিক্ষক আপনাকে রসুল আমি দিছি আপনার পুরা জিম্মাদার আমি হই গেলাম আমি আপনারে কন্ট্রোল করব হেফাজত করব আমি আপনাকে সুখে সুখে রাখব। দারক শরীফের আয়াত আল্লাহ বলেন ওরান শরীফের আয়াত ও মোহাম্মদ সাল্লা আমি তো আপনাকে সুখে সুখে রাখি আমি তো আপনাকে যেন কাফের হত্যা করিতে না পারে যেন শৈতানে গুনা করাইতে না পারে চোখে রাখি আর পৃথিবীতে যত অবদান আমার আছে সব সাইতে অবদান আমার বেশি হলো আপনার উপরে अनुग्रह सब सही अपन बारे बीजे नबीलामेंसी करते আমার উপর মেহরবানি বেশি নিয়ামত বেশি এই জন্য আমার আমরা তো মাল বেশি হইলে স্বাস্থ্য গৌরব করি বেশি অথচ হইলে তো আল্লাহা বলতেছেন মহাম্মুর রাসুল্লাহ আল্লাফা আমাদের নবীকে নাম ধরেই ডাক দেয় নাই এমনে নাম ধরছে কিন্তু ডাক দেয় নাই আর যখন ডাক দিছে তখন নাম উল্লেখ করেন আমার বাহক আমি ওনাকে পাঠাইছি উনি পেরিত আমি প্রেরণকারী পেরিত আর প্রেরণকারী কি এক কিন্তু আমাদের দেশের কিছু অতিভক্তি সুরের লক্ষণ এমন কিছু ব্যক্তি আছে এরা এবং আমার গেলো আল্লাহ তিনি বুঝলেনা রসুল উল্লাহ আল্লাহ পাক এর পেরিত বন্দা তো আল্লাহ পাক এক জিনিস প্রেরণকারী এক জিনিস করছেন বেদা বলতে পারে না এটা আল্লাহ হয়। এজন্য বলছি না দাওরা পাস করলে আসে না। টাইটেল পাশ করলে হেদায়ত আসেনা হেদায়ত ইটা আল্লাহাক দিতে হয় थकता जो हेदायत जा हेदायत पाने सबाई तुम्हारा गुमरा थता हेदायत करा ও মানুষরা তোমরা আমার কাছে হেদায়ত চাও আমি হেদায়ত না দিলে সম্রাট সবাই গোমরা থাকতা আমার কাছে হেদায়ত চাও হেদায়ত আমি আল্লাহ পাকে দিই পরিষ্কার করে বলে দিচ্ছেন নবী মোহাম্মদ মুস্তফা সালাম আমি যা করব না আপনি ও কলমা না কিন্তু আপনি সব পাবেন কিন্তু হেদায়াত এটা আমি করি কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন আল্লাহা বলছেন অমাই রসুল্লা সাল্লু আল্লাহি ইটা বেদাত ইটা করবেন না এটা বেদাত এটা কোনো হাদিসে নাই সহি হক আদায় করে না আর যারা আমাদের নবীর নাম শুনিয়া কান্ত পরে যার নাম শুনিয়া দরশুরি পরে না এই কথা তো নাই নাম শুনিয়া আঙ্গুল তারা বিপরলো না তারা রোজা রাখলো না গুনা খাতা মাফ করাইতে পারলো না এরাও ধ্বংস হোক আর আব্বা মার খাতমত না যারা এরাও ধ্বংস হোক আর আমাদের নবীর শুধু নাম কাম রই গেছে কাম এখনো রয়ে গেছে নবীর নাম শুনিয়া যারা বলেন মাসে বলতেছি রোজা মুখে বলতেছি আচ্ছা যদিও থাকি থাকে যদিও এটা হবে কি নফল তো এল্লাই মারামারি কেন এর এর জন্য কোনো কেন ও হতকিসম কেনিমারি ফালাই দিলাম ওয়াজিবের ফুটবলের মতো ফেলাই দিলাম শূন্যতে দিলাম। আর নকলকে আল্লাহ আল্লাহ রে তুই বুঝদান কর মাবি বি সহিবুল ইসলাম দোয়া করছেন আল্লাহ আমি নবীকে বাতেল বুঝার তৌফিক দেন এবং বাতেল থেকে দূরে থাকার তৌফিক দান করেন বাতেল থেকে দূরে থাকার তৌফিক দান করেন নবুল বলছেন तुम्हारा हकाम करते मेहरबानी करतान्य करते चा तुम न हकाम करतेजे प्रशंसा नी मस्जिद करी रोजा रेखेसी আমি রাস্তা রাস্তাঘাট করেছি আমি এভাবে আল্লা এখানে ঈদের হেদায়েত। আমি করছি ইটা শতর মধ্যে নব্বই জনে বলে আল্লাহবাক করাইছেন শত দশ জনে হয়তো বলে করছিটা বলো বলে আমি হয় করছি আল্লাফাক আমাদেরকে মেহরবানি করে নামাজ বা জামাত আদায় করার তফিক দিলেন আল্লাহাক দিলেন তুই ভাই আলাল মোহাম্মদ প্রশংসা করেন্লা আপনারা বুঝবেন যারা ওনার সাথে আছে যে সমস্ত মানুষ পুরুষ লোক মেয়ে লোক ওনার সাথে তোনার সাথে কারা আছে সাহাবিরা সাহাবি শব্দর মূল অক্ষর হল সয়দ হা বা সাহাবুন মানি হল সাথী ওনার সাথে যারা আছে ইমানিয়া तो बस नाफर एवं रोहू नारा ईमानदार एके अबरे मोहब्बत मोसाफा मोहाना गला गलिमानदार देख लमजे বিশ্বাস করে সাতটা বিশ্বাস করে দিহি ও কুধুবিহি ওয়া রুসুলিহিউ মিলা ওয়াল কদিরিহি মিনালি বা সাতটা বিশ্বাস হয়তো ওরস করে নারী মেয়ে তো হুঁটফলিশ লাগাই কাজল লাগাই এক টাকা টাকারি পিস দিয়া লক্ষ লক্ষ যুবকের দুজকে নিয়ে গেছে আর তুমি দুজকে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছ তুমি তোমার মেয়ের দিকে কোনোকে কেন ও তো গুনে কবিরা করে গুনে নিজের বগলের খবর নাই খবর নেয় তোমার ছেলে যে মেট্রিক পড়া এ পরে সে তো জমাতে আসে না আসে না যে সে যে নামাজ পড়ে না তুমি যে তোমার ছেলেকে তো কোন আসে দেখো নাই কেন ব্যাপারটা কি দেখছেন আপনার মেয়ে আছে তিনজন ষাটজন আপনার বিবি আছে এগারো জন এদেরকে পর্দা মতে চালানো তারপর আপনার মুসলমানের মেয়ের কথা পরে কইেন কে বলছেন কাকে বলছেন বলছেন আপনার বিবিদেরকে বলেন ও বানাতিকা আপনার মেয়েদেরকে বলেন তারা যেন ঘর থেকে বের হওয়ার সময় বিরাট একটা চাদর বোরকা পর বের হয় লুজ বোরকা হয়। তারপরে মুসলমান মেয়েদেরকে বলেন তারা যেন পর্দা বের হয়। তারা যেন মুসলমানের মেয়ে কথা যেন পথেগারে প্রকাশ হয় দেখতে যেন বোঝা যায় নামাজের কত তাই আপনি নামাজ পড়েন আপনার বিবেদেরকে নামাজ পড়ান আপনার মেয়েদেরকে নামাজ আদায় করান আপনি নামাজ করেন বিবিদের হাতে নামাজ আদায় করান আমি রিজিক চাই না রিজিক তো আমি দেব আমি এবাদত চাই আল্লাহ বল আমি কি চাই আমি খাওয়া চাই না আমাকে আমার বন্দারা ফলাও করমা খবাই আমি চাই না আমি তো খাই না খাওয়া আমার বন্দার দরকার আমি চাই এবাদত আমি পরীক্ষা হিসেবে এবাদত চাই সেটা আমার দরকার না সেটা আমি চাই তো ভাই আমরা শুধু পরের সমালোচনা পরের সমালোচনা দেখি আর এরকম দেখি সেরা ফিরে গেলাম কি যে বলেন না বিদ্বেষ যে মিল নাই যে মহব্বত না যে আমি নবী বলে দিলাম যে মুসলমান এটা হলো বালো খেয়ালে আল্লাহবাক গাছের পাতাকে জাকা দিলে ফাঁকা ফরিজা আমরাও হাত জাঁকা দিলে গুনা গুলা ফেলাই যাই আল্লাহাক প্রশংসা করে নবীর সাহাবিদের তুই বদনামী করানোওয়ালা কেরে ও বাম ভক্ত অম্বর মানুষ ডুপ্লিকেট তুই বদনামী করবি কে তুই কোন রাইটার রে তুই কোন চিন্তাবিদ রে তুই কোন ঐতিহাসিকবিদ রে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ নবীরকে দেখবা কোন সময় কেউ রুকুতে কেউ সেচদাতে কেউ নামাজে কেউ মুনাজাতে কেউ আবাদতে তোমরা তাদেরকে গুনার কাজে না। चाह रेजा मंदी चाहिए शेजदार करते तो नूर हमार नूर चेहरा शेषदार नूर आलाम दाग न कलो दाग न कलो दाग बे दाग কালো দাগ করা বেদাত একটু দিলে কালো দাগ কত মানুষ দেখছি মাসা কত খাটি বলি চাষ বাদ নাই বাদ নাই তাহতাই হ্যাঁ কোন নফল বাদ নাই পরদ মহাকা তো আছে কিন্তু ওদের কোথা কি নাই কতক্ষণ না দাগ নাই এমন এমন দাগ হয়ে গেলে সেটা বাধা নাই কিন্তু দাগ করা বা দাগের ভালো মানা করা এটা বেতাত এটা খারাপ কিন্তু একটা নূর আল্লাহ পাক তার চেহারার মধ্যে বাসায় দিবে যেটা আমরা নিজেরা হয়তো বলি কেমন চেহারা লাগত সোর মতো সুর লেখা আছে না সকল সুরখা আছে না আমরা বলি না কথা কথা হ্যাঁ আর কোন ব্যক্তিকে দেখলে ভদ্র সরল সহজ নম্র দেখতে তাকে লাগে ভালো লাগে অন্য জিনিস আদিস আছে যে ব্যক্তি রাত্রে তাহাজ নামাজ পড়বে কোরআনতলা করবে এবার করবে দিনের বেলা স্নু ফাউটার লাগবে না কিরিম লাগবে না আল্লাপা তার চেহারা মধ্যে নূর এমনি বাসায় দিবে যে ব্যক্তি রাত্রে কোরআনতলাবাদ করে জিগির করে তসবি পরে তাহাজ করে দিনের বেলা স্নু কিরিম ফাউডার সারা আল্লাহার তার নূর চেহারা মধ্যে এমনি বাসাই দে আমাদের নবীকে জীবনে প্রথমে দেখি সে বলে এই মানুষটা মৃত্যু হইতে পারে না এ বাস্তব নবী মৃত্যুকের চেয়ারে ঘুমাইতে পারে না মৃত্যুকের চেয়ারে ঘুমাইতে পারে না এর আমি আল্লাফাকে নূর তাদের চেহারার মধ্যে বাসে আল্লাহ ফাক বলেন এরা কত দামি আমি এদের পরিচয় এদের প্রশংসা আমি আল্লাহ দুনিয়াইতে এরা আসার আগে দুনিয়াইতে এরা আসার আগে তৌরাথ খিতে আমি এদের প্রশংসা করছি দেখছি নি কথাটা ইঞ্জিল কি আমি আল্লাহ এদের প্রশংসা করছি কোরআনে এদের প্রশংসা আসেই এরা আসার আগে আল্লাহ আল্লাহাকেদের প্রশংসা সাহবাই প্রশংসা ইঞ্জিল কিতাবে করছে তোরক কিতাবে করছে আল্লাহ ফাগ জবুর কিতাবে করছে কোরআন শরীফে তো আছে आल्लाफा <laughs> के आस्ते आस्तेमार परशुदी धान आस्ते आस्ते एक कृषक खुब खुशी है कृषक को कियार दान बाइते से दान है नबी खुशी हैल्लाह फा खुशी हो इसलाम खुशी होने दल आस्ते आस्ते से अल्लाह बोलते এবং নবুল যখন হতে মক্কা করলেন মক্কা জয় করলেন তখন হাজার হাজার কাফের আমাদের নবীর হাতে কলমা ভরি মুসলমান হয়ে গেছে আমাদের নবীর সাহাবায়িকরা প্রশংসা করে খবরদার বেয়াদি করবেন না প্রশংসা করবেন সাহাবায়িকরা গুণা করে না সে কথা বলি না গুনা করছে ওনাদের গুণা হল নেকামল হল নশো নিরানব্বই গুনা হল একটা তারপর সব স্বাভাবিক দুই একজন স্বাভাবিক থেকে দুই একটা গুনা হয়ে গেছে সেই গুণা হলো ওনাদের গুণা হলো নশো নিরানব্বই আর গুণা হলো হল নশো আর গুনা হল কটা তো একটা গুণা নশো নিরানব্বই সবের সামনে ফানি গাদা লবণে পড়লে গাদা কি হয়ে যা কতক্ষণ না লবণ হয়ে তো গাদা কি হালাল হয়ে গেল না হারাম হয়ে গেল কতক্ষণ নাকা মনকে মন লবণ গাদা বসছে কোথায় লবণে তো গাদা মরি গাদা কি গেছে এদের গুণা হলো একটা আর নিরানব্বইটা গুনাশার অস্তিত্ব নাই একজন দুজন সাহাবি এটা আল্লাহ দেখাইছেন সাহাবাই কারাম হলেন মাহফুস নবীরা হলেন মাসুম নবীরা গুনা করতেই পারে না গুনা করতেই পারে না আর সাহাবিদের কাললাপা গুণা করতে দেয় না বাত্তৃত্ব মহব্বত বাতৃত্ব এক কথা মনে করেন আর এই একটা আসে বাত্তৃত্ব শব্দ আরেকটা আছে একে অপরে বাড়্তৃত্ব মানে ঘরে আসতে পারবে না এমন এর সাথে ভালোবাসা আসে ভালোবাসা আছে কিন্তু বাত্তৃত্ব নাই বাড়্তৃত্ব ভাই থেকে বা এক কথা মনে করেন আর ভালো এক কথা বাতৃত্ব জিনিসে তো আমার ঘরে আসতে পারবে আমার ভাই ওর মা আর আমার মা এক মা এক ঘরে খানা খাব। এক বৃষ্টি আসব। হয়তো আমার বিবি তোর ওর ভাবি ওকে দেখা দিবে না কিন্তু আমার তো একমার ঘরের এটা হলো বাত্তৃত্ব এটা কি বলেন মনে করেন কা ঘরের লোকে আমাদের বাংলাদেশের লোকে শক্তি আছে বোধ কার দেশের সাথে নাই সৌদি আরবের সাথে কাতারের সাথে কুইতের সাথে এরা ইমানদারা ভাই এদের সাথে হলো বাত্তৃত্ব আর ওদের সাথে হলো আমাদের শক্তি শক্তি এক কথা কথা বেশ কম আছে এরা যদি দুই একজন সাবিক হয়ে গেছে আল্লাফাক এদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত এদেরকে মাফ করে দিচ্ছেন তো মাফ করে দিচ্ছেন গুণা মা হইল কোন কথা নাই ও গুনা করছিল রে ও গুনা করছিল রে এ কথা বলেছিল আমার আঙ্গুরটা বাঙ ছিল এখন প্লাস্টার করিয়া এটাকে মনে করেন সুন্দর করে ওষুধ টসুধ দিয়া মজবুত আঙ্গুল বাঙ্গি গেছিলাম ও আলিয়ার মিয়া একটা কিছু হইসে রে আর বেড়া বাবার বদনামি কর মার বদনামি কর নিজের বদনামী কর বৌর বদনামী কর ছেলের বদনামি কর বদনামী করার জন্য ফাল মারি এত দুরো আসকা ও বেয়াদ ও এত দূরে কাঁসা থাকোস না তুমি কি দুধের মতো সাদা নে বরফের মতো পরিষ্কার নে যাদের প্রশংসা আল্লাহ করে আল্লাহ এক গুনা করছে দেখো সুখ কানানে নে তো দেখো না কথা বুঝেন গুনা করছে দেখলে তবা করছে যে এক সাহাবিজা আসলমী বলতে মনে আছে না নবী আমি করছি। আমরা তো একবারে মারিদ তুই আর কথা কিনলে গলি তোর আছে আর উনি ইচ্ছা করি আমি এই কাজটা করছি একবার বলছে নবীল আসলাম ফিরে ফেলাইছে দেখছেন যদি আর না বলে মাফি করবে না যদি হঠাৎ কেউ দেখে নাই কেন শাস্তি পক্ষই নিজে নিজে চলে যাক আবার এদিকে ফিরছে কোন নবী আমি কাম তো করছি আবার খুশির দিকে সাক্ষী কথা বুঝলে মনে হয় এই কাজ করলে সাতজন সাক্ষী লাগে ইমানদার হইতে হবে পুরুষ হইতে হবে কোন মেয়ে লোক সাক্ষী দিলে হবে না আমাদের আইসার মতো মেয়ে লোক সাক্ষী দিলে হবে না কেন আল্লাহ পাক চান আমার ইমানদার বন্দার ইজ্জত বহাল থাক হয়তো এই কাজে ধরা পড়লে সমাজ থেকে নাম কাটি ওর ছেলে কেউ মাইয়া বিয়ে দেনা। এ কোন কোনো মাইয়া বিয়ে ওর মাইয়া কেউ বিয়ে করবে না আল্লাহ পাক চান আমার বন্দার সাতজন সাক্ষী লয়ে এই কাজ করবেও না যদিও করি থাকে এটা গোপন হয়ে গেল আমার কাছে মাপশারে আমি আল্লাহ গোপন করিয়ে দিলাম না হয় প্রশ্ন তো সাতজন সাক্ষী লাগে কেন এই কাজে সাতজন সাক্ষী লাগে কেন কথা বুঝলে মনে হয় আমি মার খাইলে আমি সাজা খাইলে মালিক হয়তো আমাকে বড় আজাবটা মাপ করে দিব। এই মান আমার আছে না ও কম গুনা করছে যে দেখছ তহবা দেখলি না কা ইতিহাসটা কেন मगज बाहर सहबी दर दिसे मगज तर का फरसे मगज का मध्य फरसे सहबी सी सी बोल এই কথাটা অন্য অন্য সাহাবি আমাদের নবীকে বলছেন আল্লাহের নবী তার মগজ তোমার কাভরে ফুললো এত তুমি তারে খারাপ মনে করিল কেন আমার সাহাবি এমন তহবা করেছে আমার সাহাবি এমন তহবা করেছে বদিনাশবাসী সব গুণাগারের জন্য তার তা তা করে দিলে সবার জন্য বস হয়ে যাবে তবা দেখলে না ইতিহাস লেখে ইতিহাস লিখতে আইসা আমি কি করবো তুমি জুতার দি বাড়ি তুমি জোতার বাড়ি খেয়ে ইতিহাস ইহুদিও লেখে ইতিহাস এক দিদি যার পক্ষে তার পক্ষে ইতিহাস লেখে যার নাম নামক খা তার পক্ষে কি লেখে বলেন না ইতিহাস লেখে ইহুদিরা খ্রিস্টানেরা সাহবাইকার নামে বহু খারাপ খারাপ ইতিহাস লিখছে আর তুমি ও সমস্ত কিতাব পড়ি পড়ি তুমিও ইতিহাস লিখছো ঐতিহাসিকবিদ চিন্তাবিদ ইসলামিক চিন্তাবিদ এই সমস্ত শব্দগুলা গৌরব শব্দ চিন্তাবিদ দরকার নাই কোরআন শরীফের আয়াদ আল্লাহ মুসলিম ও আমার বাইরা আমি তোমাদেরকে ইসলামের দা আমার পরিচয় হল আমি একজন মুসলমান আমি একজন আর শাহবাই ক্রামের কে ইতিহাস দিয়ে মাবা যাবে না সাহবাই ক্রামদেরকে মাবা যাবে কোরআন দিয়ার হাদিস দিয়ে। কোরআন দিয়ার হাদিস দিয়া আরে অবাক যাবেন সরম কথা বলতে হয় বুজার জন্য সরম কথা বলতে হয় বুজার জন্য এক সাহিক পিছনে গেছে একা অন্ধকার জায়গা তাকে চুমা দিতে চাইছে মহিলা বলে ইত্তাক্লা আল্লাহকে বই কর এতটুক বলার পরে আল্লাহ ফাঁকে নবীর দরবারে চলে গেছে এতটুকু মহিলা বলছে এ তরুক মহিলা বলার পরে ওই সাহাবিটা আমি কোথায় মানছিত তা আমি যে গুণা করলাম আমরা ফাঁক করেন না আমরা ফাঁক করিলাম না নবী তুই ফাঁকি গেছো দেখছেন কোথায় অন্ধকারে দোকানের ফিসে এখন স্বাভাবিক নবী আমি যে উজু করলাম নামাজ করলাম গুণা মাফল ইটা কি আমার জন্য না সবার জন্য নবী কো সবার জন্য এই কথাটার ব্যাপারে नबीर उनी कथार बेपारे घटना देखिएस के क তবা করতে হবে না সগিরা গুনা যদি অনিচ্ছাকৃত হয়ে যা বা ইচ্ছাকৃত হয়ে গেল আমি আল্লাহ তোমার আবাদতের মাধ্যমে স্বীরা গুনাকে মাফ করে দেব আর কারণে পেশ করলো কার ইতিহাস লাগে ইতিহাস লাগে এক মে এলো এক মেয়ে লোক আল্লাহ পর কেউ জানে না কেউ দেখে না দেখে নাই তুই এখন চলি যু চলি দেখেন বাচ্চা হইছে আসে নবী আমাকে দেন না সাজা আমি গুনা করছি না আমি দুযোগে যাবো আমারও সাজা দেন না ক না বাচ্চা দুধ খাজে দুধ খাজে দুধ টু খাই সারছে বাচ্চার হাতের মধ্যে রুটি দিচ্ছে এখন বাচ্চা মরবে না বাচ্চা এখন রুটি খাইতে পারে দুধ খাওয়া শেষ হয়েছে ইমান ইমান একসাড দেখো তুমি একসাথ দেখবে না আল্লাহ ফাঁক এদেরকে মাফ করে দেওয়াটা সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছে আমি সিদ্ধান্ত ভাবে মাফ করি দিছি এবং আমি এদের উপর রাজি হয়ে গেছি এরা না হইলে আমরা ইসলাম পাইতাম আমাদের নবী নিরক্ষর ছিলেন কোরআন লেখে কারা এরা হাদিস লেখছে কারা কতক্ষণ না করা এদের আমাদের নির্ভর না থাকে আমাদের মহব্বত ভক্তি শ্রদ্ধা না থাকে পুরো ইসলাম তো ধ্বংসই গেল পুরো ইসলাম তো গেল তো আমি তো একা মানুষ দেখতে পারবো না তোমরা যে যেদিকে আসো সেদিকে চলি যা তোমরা উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদেরকে তহিদ দাওয়াত দিদ আসালতের দাওয়াত দিদ দাওয়াত বলছেন তোমরা যারা উপস্থিত আছো অনভিস্ত ব্যক্তিদেরকে তোমরা দাওয়াত পাও সাই চাল্লাফাক নিজেই বলেন ও ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি নিতে পারো তাহলে তোমাদের ইমানটা গ্রহণ হবে তাহলে আল্লাহ নবীর সাহাবির ইমানদেরকে অন্যন্য মানুষের ইমানের কি বানাইছেন কষ্টি পাথর কথা বোঝেন না মনে হয় এটা হল মেয়ারে হক আল্লাপাব বলছেন আল্লাহাব বলছেন আমিনু কামা মানান তোমরা যদি নাকি মানুষ অর্থাৎ স্বাভাবিক রামের মতো ইমান আনতে পারো কলবে কলবে মুখে কলবে আমলে তাইলে তোমরা ইমানদার হইতে পারি তোমরা মনাফেক তোমরা খাটি ইমানদার হয়ে গেল আমিনু কামা আমান হজরত আলী দেশ করছে হজরত মহাবিদোষ করছে শেষ করিস না ইসলামকে ধ্বংস করে দিস না যত কিটা পৃথিবীতে আছে যত কিটা পৃথিবীতে আছে খাটি আহলে সুন্দরতর জনাতের কিতাব সব কিতাবে এই রায় এই রায় স্বাভাবিক রামের মাধ্যমে যুদ্ধ হয়েছে কি হচ্ছে বলেন সেই যুদ্ধ পেটের জন্য নয় বলা হয় খাতাই ইস্তাহাদি অর্থাৎ সেই চিন্তা করি ডাক্তারের চিন্তা করি ওষুধ দিচ্ছে রুগীকে বাঁচাইবার জন্য কিন্তু বেচারা চিন্তাটা ভুলে গেছে একটা ওষুধ পরে গেছে খাওয়ার বেশি দরবারে মাফাই যেবে বরণ হাদিসের মধ্যে আসছে যে সমস্ত আল যে সমস্ত ফকিবিদ সাহাবাই কার যুদ্ধ করছে একটা হক প্রতিষ্ঠার লক্ষ্যে ওনারা বুল করল ভুল করলো কি বলেন না সহজে বুঝলেন ছেলে বাবার থেকে বস্তা নিত নয় দশ বছর এখন বাবা দিতো রাজি নাই তারপর দিসে এখন ছেলে ফরি গেছে বস্তা ফরি গেছে বাপা গালাগালি করেনা আর ভূত আমি বলছি না ফারবি না তো ললিকা আর ভূত বাবাও কান্দে হুতও কান্দে হুত নিয়ত বালাজে আববারে সম্মান করা আব্বারে ইজ্জত করা আব্বার করা যে হুতে হয়েছে নয় মালের জন্য নয় কোন বাতের তার জন্য বলেন না নয় হক প্রতিষ্ঠার লক্ষ্যে হয়তো এক দলে একটা বুঝছে আরেক দল একটা বুঝছে দুজন হক এবং দুজন পরকালে জান্নাতি এবং দুজনে সব পাবে আমাদের কি দরকার কি দরকার আমরা বলতে বাবা রে বাবা আমরা সেই জমানা ছিলাম না হয়তো জমানায় সে জমানায় থাকতে আমরা কোনো এক ফাট নিতাম কোনো হ্যাঁ ওটা খুব বুঝে নিয়েন কিতা পেতে বলতেছি বাবা রে বাবা আমরা তো ওই জমানা ছিলাম না ওই জমানা থাকলে তো আমরা কোন একটা ফাট নিতে হইতো এখন যখন আমরা সেই জমানা থেকে দূরে তো আমরা ফাট মুখিকনি মনে হয় আমরা যখন হাতে কোন ফাট না নি আমরা আমাদের মুখটাকে আমরা পরিষ্কার রাখি যেমন আমরা বলি বা ভাইয়ার দাদা ঝগড়া হইলে ভাইয়ের মনে করেন বড় ভাই আর কালো ঝগড়া হয়েছে বা বাফাই আরেক এগুলা আরো বড় বড় বিচারক লাগবো আর আমরা এগুলা কথা বললো এটা বেয়া ধী হইব ঠিক না কথা এই এই বুঝেন এখান বুঝিনেন আমি একটা হাদিস বলি মেশকা সরিবা আছে। এক শামির বিরুদ্ধে বিশার দিসে কে নবীর কাছে একটা মহিলা বিবি এখন নবীল আসলাম বারবার চেহারা ফিরে ফেলা মানে কথা না শুনিও না শোনার বাপ শুনিও তা হাকিটা লেখে টিকিয়াতে লেখে ও মেয়ে লোক হয়তো আজকে এটা থাপ্পট দিছে বা রাগ করে একটা কথা হয়েছে বা একটা গালি দিছে তুমি এটাকে পাহাড় বানাইয়া আমি নবীর কাছে আসিলে এত অবদানের সামনে তো এই মাইটটা কিছু না কথা বুঝার নেই মনে হয় যদিও চিন্তার মধ্যে বলু যেটা মাপ আমার মনে কর্তব্য কি কি রাখবো বলেন না কবি পরিষ্কার রাখবো আল্লাহ পাক জানে কে জানে বলেন না আল্লাহাক জানে আল্লাহ পাক জানে আল্লাহ পাক জানে আল্লাহ পাক জানিয়ে তো ওদের প্রশংসা করছে কি বলছেনটা সই হাদিস নবেল আস্তাম বলছেন আমার সাহাবাই গ্রামের যুগ স্বর্ণের যুগ পবিত্র যুগ সাহবা ইকরামদেরকে দেখলো যারা তাদের যুগ পবিত্র যোগ ওরা তারপরে দুনিয়াতে সিটিং বাস বাইর হবে বেদাতি বাইর হবে তারপরে দুনিয়াতে এভাবে বেদাত বাইর হবে ফালতু কাম বাইর হবে নবুল বলছেন এই দুইশ বছর পর্যন্ত এইভাবে খারাপ মানুষ নাই আমার সাহাবিদের যোগ স্বর যুগ আমার সাহাবিকে দেখলো যারা সাহাবির যে সাহাবি মারা গেছে একশো বিশ বছর যোগে শেষ সাহাবির যোগ তারপরে হইতে হইতে তাবি তবে তাবি দুশো বছর পর্যন্ত পাওয়া যা তারপরে ইসলাম বলছেন ইয়া হুম কসম খাইতে চাইবে অত কসম কেউ দেয় নেই তারপর কসম খাইতে চা কসম খাইতে চা এবং তারা এভাবে ইয়া সাধু না ওলা ইউস্তা সাধু না ইচ্ছা করি সাক্ষী দিতে চা অত ওদের কাছ থেকে কেউ সাক্ষী চাই নাই এমন মানুষ বাড়ি যাবেফি হিম্যামানো এমন নোবেল ইসলাম বলেন আমার সাহাবাহিকারাম তাহাবি তবে তাি এদের যুগের পরে মানুষ লুবি হবে মোটা হইতে থাকবে স্বাস্থ্য ফালবে মানুষ স্বাস্থ্য ফালবে মোটা থাকবে মানুষ মোটা মানুষ বাড়ি যাবে অর্থাৎ দুনিয়ালুবি বাড়ি যাবে আখড়াতের চিন্তা কমে যাবে স্বাস্থ্যকে ফালতে ফালতে ফালতে মানুষ শুধু মোটা হয়ে না একা তাজা হই না একা গরিব বড় হিলল হইলো দেখেন না ও শুধুর লেখা যায়। ইমান নাইকা কুহুরি কেন করলাম সিঁড়ি কেন করলাম নামাজ কাকলাম না এই সমস্ত মিষ্ কেন বলি ফেলাইলাম এগিয়ে ফি থাকবে না মটাকা হই না ফসাকা হইনা এটা কোন ক্রিম সামরাস সুন্দর হইবনি দাগ উঠবনি হ্যাঁ উঠবো উঠবো দাগ উঠবো কলবের দাগ থাকবো সামদার দাগ কলবের দাগ থাকুক সামদার দাগ যাক সামদার দাগ উঠলে কিবো কলবের দাগ যাবি একটা আঙ্গুলে না রক্ত আঙ্গুলো বুঝতে বুঝুন না কথাটা কিবো আল্লাহর পথে না তুই আল্লাহ আল্লাহ বানাইছে তোমাকে আর তোমার রক্ত গেছে আল্লাহর পথে কিবো কারা কর আল্লাপাকের পথে তোমার রক্ত গেছে এতে তোমার অসুবিধাটা কি আঙ্গুলের কোহাগ করে আরি সোহাগ করে মালিকের শুনে আরি মালিকের আঙ্গুলের বুঝা মালিকের শুনে আরি इलामी कैसेट विदान ऊपर शाही जमी मस्जिद मार्केट आंदरकिल्ला चट्ट्राम फोन छय छय नय छय